আম বা দুই তি রী বিসিল্লাই রি ফ হুময় ইসী ফসে ইফিল فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيينَ تَمَسَّكُوا بِهَا وَعَدُّوا عَلَيْهَا بِالنَّوَاجِيزِ فَإِنَّ كُلَّ مُحْدَسَةٍ بِدَعَةٌ وَكُلَّ بِدَعَةٍ ضَلَالًا وفي رواية وكل ضلالة في النار وقال النبي صلى الله عليه وسلم لعن الله اليهود والنصارى اتخذوا كبور أنبيائهم مساجد وَصَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْأُمِّيُّ الْكَرِيمُ وَنَحْنُ عَلَى ذَلِكَ لَمِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ الصَّمِيعُ الْعَلِيمُ চিনব আমারা হিন্দু তাসলিম হারা যা হম দুদলা ঘর খুদা পাশবাস হম বাতিল সে দাব আয়াসমান সোবার কর চুকা হ কি আমরা আসানা নামো নিশা হা মহতরমকাম হজরত সমাবেত সর্বস্তরের দিনদার পরেজগার মুসলমান ভাইরা আমার প্রাণ ছাত্র ভাইরা যুবক তরুণ ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা পর্দান ও বনেরা মহান আল্লাহরুল আলমিনের অপরিসীম দয়া রহসান আল্লাহরুল আলমিন আমাদেরকে তানজিমুল মাজারেছিল আয়োজিত নরসিংহদী ষাটির পাড়া কে কে ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী এই আজিমশান ইসলামী মহাসম্মেলনের আজ সর্বশেষ দিবস বারোই ডিসেম্বর দুই হাজার তারিখে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন এই আমরা সবাই মহান রাবুল আলমিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ হত্যা এবং দরুৎ শরীফের পর আমি আপনাদের সামনে আল্লাহ ফাকের পবিত্র কালামের ছোট্ট কেনা আয়াতকারি মাতিল আবাদ করেছি এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী অংশ আপনাদের সামনে পাঠ করেছি এই আয়াতে কারিমার তিলব এবং হাদির শরীফের পাঠ দনটার মধ্যে সোনাতে বরাতে এস্তেহলাল আছে अवश्य जान आज के पवित्र रबीवाल मासिखे बार तारीख बसा जेहतु मध्य रगे दिन पर रगे दिन परला হিসাব হলো মাগ্রিভ টু মাগ্রিপ আর ইংরেজিওয়ালার হিসাব হলো রাত্রের বারোটা টু রাত্রের বারোটা দনোটা হিসাবের মধ্যে ব্যাসকম কি দনোটা হিসাবের মধ্যে ব্যাসকম হলো म्मत हिसाब और एक गाँजाखुरी हिसाब हिसाब और एक गाजाखर हिसाब कारण दिन बन आल्ल रत बनाई आल्ल रिने शुरू शेष आल्ला बनाई সূর্যের উদয় এবং অস্তকে ঠিক না সূর্যের উদয় এবং অস্ত সূর্যের উদয় রাত শেষ দিন ইজ দা বর্ডার সূর্যের অস্ত দিন শেষ রাত শুরু দিস ইজ দ্য বর্ডার আর এই পাগলের বাচ্চারা দিনের নাম রাখছে দিনের বারোটা থেকে রাত্রের বারোটা পর্যন্ত আবার রাত্রের নাম রাখছে রাত্রের বারোটা থেকে দিনের বারোটা পর্যন্ত তার মা নেই গাঁদাও না গোড়াও না খত ঠিক না গাঁদাও না গোড়াও না কি খচর অর্ধেক রাত অর্ধেক দিন এটা বলে হিসাব এই হিসাব গাঁদাখড়ি হিসাব না হইলে এত বারোটারও কি বলবেন বলে বাকি একটা কথা বুঝার বিষয় আছে যে আরবি হিসাবের মধ্যে রাত আগে কেন রাত পরে আসতে পারত না কথার কথা মনে করেন আজকে সোমবার আজকে সোমবার আসলে কিন্তু মঙ্গলবার আসলে কিন্তু কি मंगलवार आगामीकाल मंगलवार <म्णगल> आगामीकाल मंगलवार तो आगामी रोजाथमार मंगलवार ना क्या ये दरि की सोमवार जदि प्रकृतप मंगलवार মঙ্গলবার রাত কোনটা হইত আগামী গায়ে লেখা আছে নাকি আমাদের নবী মোহাম্মদুর রসল সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন বুঝাই দিয়েছেন যে আগেরটা রাত পরেরটা দিন অতএব আমরা যদি মঙ্গলবার দিন প্রথম রোজা হয় আমরা আগের রাত্রে মঙ্গলবার রাত ধরি ঠিক না ভাই ঠিক সাতাইশ তারিখ তারিখের ছাব্বিশ তারিখ দিবাগত রাত মানি লাইলাত অর্থাৎ পনেরো তারিখের রাত সবে বরাত কিন্তু আমরা এই শবে বরাত পালন করি চোদ্দ তারিখ দিবাগত রাত কেন সালাম আমাদেরকে বুঝাই দিয়েছেন বলে দিচ্ছেন যে রাত আগে ধরি আমরা সেই জনের কথা কখনো জ্ঞান শূন্য হয় না অতএব আমাদের প্রিয় নবী হজরত মুস্তফা সাল্লা আলু জ্ঞানী ছিলেন কি ছিলেন না শুধু জ্ঞানী না বরং দুনিয়ার সমস্ত জ্ঞানীদের বাবা এত বড় জ্ঞানী নাই এবং পরবর্তী সকল জ্ঞানী জ্ঞানের মোহন আসলেন অর্থাৎ এর চেয়ে বড় জ্ঞানী আর দুনিয়াতে হইতে পারে না তাহলে এত বড় জ্ঞানী মানুষ रत हिसाब कर लिमटा के पर हिसाब कर लो निश्चय ज्ञानमूलक कथा से जिसमार प्रत्येक जिन असलिये अरजिनलिटी थे कि प्रत्येक मानुष्टर मध्य प्रत्येक जिन एक अरजिनलिटी थे থেকে কাজ বাইরে কোন কালারের বাইরে সাদা কোন কালারের বাইরে এরপরে লাল কালো নীল সবুজ রুল করা মার্জিন করা এগুলা সব পরে যাইয়া বিভিন্ন মেশিনে হয় কিন্তু অরিজিনাল ফেপার মেনের থেকে কাগজ বাইরে কি বাইর সাদা বাইর তাহলে কাগজের আসলি হই সাদা কাগজের আসলিয়ত কি সাদা जगार मत नापापन चोखे देखा ना जाबा अपना ना के ग्रां ना पथबा अपन त्वके अनुभव ना कर নাপাকি সেখানে উপস্থিত থাকার ততক্ষণ পর্যন্ত আপনি জায়গাটাকে নাফাক বলতে পারবেন না কারণ আসলুল আরলুল আর দি তহার আতুন জমিনের আসলি পাক কোন না পাকি সে যদি কোনো দিক থেকে আসি সেখানে পড়ে তবেই সেটা নাপাক হবে নতুবা নাফাক বলা যাবে না प्रत्येक जिनका पृथ्वी की पृथ्वी के जख बनाई আল্লাফাক সূর্য কে তৈরি করছেন সূর্য যখন থেকে উদয় হওয়া শুরু হয়েছে তখন থেকে পৃথিবী আলোকিত হওয়া শুরু হয়েছে কথা বুঝছেন না বুঝেন নাই তাহলে আল্লাহ পরবুল্লাহ আমি সূর্যকে এমনভাবে তৈরি করছেন যে এটা চব্বিশ ঘন্টা পৃথিবীকে আলো দিবে না পৃথিবীকে চব্বিশ ঘন্টা আলো দিবে না বারো ঘন্টা আলো দিবে এগারো ঘন্টা দিবে সাড়ে বারো ঘন্টা দিবে তেরো ঘন্টা দিবে সৃজন অনুযায়ী মৌসুম অনুযায়ী কেন বারো ঘন্টা আলো হবে কেন সাড়ে ঘন্টা হবে আমার ভাইরা দোস্ত অভাব পৃথিবীটা একটা গ্লোভ বলের মতো সূর্য এই পৃথিবীর চতুর্শে ঘুরে পৃথিবীকে প্রদক্ষিণ করে অসংখ্য ঘুরতে যাইয়া পৃথিবী এক সময় এই গ্লোবে এক পাশে আর এক সময় গ্লোবে আরেক পাশে চলে যায় যখন এক পাশে থাকে তখন অর্ধেককে পৃথিবীকে আলো দিতে পারে সূর্যের বাকি অর্ধেক অর্ধেক অন্ধকার একচ্ছন্ন থাকে আবার গুন্ডনের মধ্যে এবার যত সামনের দিকে আগায় সামনের দিকে বরাবর অংশ আলোর অংশ বাড়ে ওই ভীষণের দিকে বরাবর অন্ধকারের অংশ বাড়ে এই কারণে আলোকিত আর চব্বিশগড় অন্ধকার এই অন্ধকারচ্ছন্ন মানে কি অন্ধকার মানে পৃথিবীর অরিজিনালা অরিজিনাল কারার যেটা অন্ধকার সেটা আর আলোটা হলো পরবর্তী পর্যায়ে আসি লাগা জিনিস এটা আর যে জিনিস আসলি না আসলি হল অন্ধকার কথা বুঝছেন না বুঝলেন এবার বুঝতে আমাকে একটু বলেন দিন আলোকিত না অন্ধকার না অন্ধকার তা আল্লাহ পৃথিবীকে বানাইতে বানানোর পরের সাথে সাথে পৃথিবীর দিন ছিল না রাত ছিল প্রথমে ছিল রাত ছিল যেহেতু অরিজিনালিটি অন্ধকার পরে কি ছিল সেখান থেকে অর্ধেককে আল্লাহ কারণে দিন আগে অতএব কারণে রাত আগে দিন পরে আমার বেহরা দোষ রটা আল্লাফাকে সৃষ্টির রহস্য অতএব রাত্রের শুরু থেকে রাত্রের শেষ পর্যন্ত এটা রাত্রি দিনের শুরু থেকে দিনের শেষ পর্যন্ত এটা হলো সৃষ্টিকর্তার নিয়মের সাথে হাত ধরা সৃষ্টিকর্তার নিয়মের সাথে কি ধরা হাত ধরা আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম যে আজকে রবিউল আকবাল মাসের কয় তারিখ বারো তারিখ শুরু হয়েছে বারো তারিখ আমার ভাইয়ের উস্তাহবাব আপনারা জেনে থাকবেন যে এই রবিউল আব্বাল মাসের বারো তারিখ সোমবার বা ওয়াক্তের সবাই সাদে আমাদের প্রিয় নবী সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টির এই পৃথিবীতে শুভাগমন করেছে যদিও কিছু কিছু ইমামের মত বিরোধ আছে যে উনাদের মতে নয় তারিখ বারো তারিখ তারপরেও আমাদের দেশে বহুল প্রচলন হয়েছে যে রবিউল মাসের বারো তারিখ সরকারের আলম জনাবে যে রসুলিয়া সাল ইসলামের সুভাগমের তারিখের মধ্যে যদিও মত আছে কারো মতে তারিখ কিন্তু হুজুর পাল্লাহ ইসলাম দুনিয়ার থেকে যে বিদায় নিছেন ওয়ফাত বরণ করছেন এটা কিন্তু সর্বসম্মত ভাবে তারিখ এটা সর্বসম্মত ভাবে কি তারিখ এর মধ্যে কোন দিম নাই আচ্ছা ইসলাম যখন দুনিয়ার থেকে বিজয় নিতেছেন তখন তো রসুল আকম সাল ইসলাম সম্রাট রসুল আকুল্লাহাম কি সম্রাট জাহেরি সম্রাট সম্রাট দুনিয়ার সম্রাট কিন্তু মা আমার গর্ব থেকে যখন এই পৃথিবীতে যেদিন শুভ আগমন করছিলেন সেদিন কি দুনিয়ার কোন মানুষ জানতো যে এটা কি জন্মগ্রহণ করছে জানতো কেউ এটা যে নবী এই কথাও তো কেউ জানতো না এটা যে রসুল এই কথাও তো কেউ জানতো না এটা যে প্রেসিডেন্ট হবে তারিখের মধ্যে কোন অধিমত নাই জন্ম তারিখের মধ্যে একটা অধিমত আছে তারিখ যে জন্ম তারিখ এটার সাপোর্টিং কেমনি আমার বেহর রসুলি আসম সালাম ওই দিন ওই মাস ওই তারিখ ওই দিন রসুলি আসম সাল আলী ওসালামের অবাত হয়েছে সেইবার সেই রবিউল মাস সেই সোমবার রসুলি আকুম সাল্লা ব্যাপারে আল্লাহ এটা করলেন জন্মের মাস যেটা বিদায়ের মাসও সেটা জন্মের তারিখ যেটা বিদায়ের তারিখও সেটা জন্মের জন্মের আমার দিন যেটা বিদায়ের দিনও সেটা এটা করলেন কেন আল্লাহ না বলেন সবাই বলেন এখন আল্লাহ সুবাহ দুনিয়াতে এই লক্ষ লক্ষ নবীর সু পাঠাইছেন একটা মাত্র উদ্দেশ্য দুনিয়ার মানুষের মধ্যে তোর এই ঢুকানো শিরিফ বাইর করা এখন রসুলিয়ালামের জন্ম আর ওয়ফাদ যদি একই তারিখে হয় যদি দুই তারিখে হয় তো দুনিয়ার মানুষ একটাকে জন্মদিবস হিসেবে পালন করতে থাকবে আরেকটাকে মৃত্যু দিবস হিসেবে পালন করতে থাকবে এই জন্মদিবস আর মৃত্যু দিবস পালন করতে যাইয়া দুনিয়ার মানুষের আগেই আল্লাহ দরজা বন্ধ করে দিছে যাতে কোনোটাকে জন্মদিবস পালন করা না যায় আর কোনোটাকে মৃত্যু দিবস পালন করা না যায় কারণ জন্ম আর মৃত্যু একই তারিখ আচ্ছা যদি কেউ করে তাহলে কোনটা করা দরকার जन्म तारीख जेटा कफात दी बुजाई एक कथा बोलें जेटा एक जन्मग्रहण कर আল্লাহ রহমতে সুন্দর বয়সে ছেলে একদিন কলেজে বা মাদ্রাসায় গেছে রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্টে আকস্মিক ভাবে মৃত্যু বরণ করছে বুঝে থাকলে আমাকে বলুন মা বাপের মধ্যে এই ছেলেটার জন্মের আনন্দ তাদের মৃত্যু পর্যন্ত করবে নাকি তার মৃত্যুর বেদনাটা করবে আমার একজন জেঠাই ছিলেন জেঠাই আপন আপন জ্যাঠাই তো এই জেঠাই ঘরে আমার জ্যাঠা তো বাইরে মোট চার জনের চার জনের মধ্যে যিনি মেজো দুই নম্বর আমাদের গ্রামের মধ্যে উনারা তিন চারজন মিলা একটা হাই স্কুল করবে অলরেডি করছেও এই হাই স্কুলের ফান্ড কালেকশন করার জন্য উনি ঢাকায় এসছে চাঁদা উঠানোর জন্য बस मन पचिस थे छब्बीस सताइ ए रकम पर बुझानों ফলে আমার জ্যাঠাইটা আর উনার মরণের প্রায় পনেরো বিশ বছর পরে যখন আমরা বড় হচ্ছি স্বাধীনের পরে আমি তখন দাহু বোহমে মাসদার মিজান পড়ি এই সময় কোনো সময় বাড়িতে আসলে দেখতাম গভীর রাত্রে আমার জেঠার ঘরের থেকে কান্নার আবার শোনা যেত তা আমি আমার আম্মাকে জিজ্ঞেস করতাম আম্মু এই কান্নার আওয়াজার দুইটায় তিনটায় ঘুম থেকে উঠি শোয়ার থেকে উঠি বসে বসে কাঁদে কথা বুঝছেন না বুঝেন আমি এই কথাটা আপনাদেরকে কেন বুঝালাম যে মার কাছে যখন ছেলের স্মরণ আসে ওই আমার বেহে দোস্তা বাবা মরণের বেদনায় জন্মের আনন্দকে ঢাকনা দিয়া এবার বুঝছেন আমার বেহরা দোস্তা বাবেরা আমি চ্যালেঞ্জ করে বলবো সারা দুনিয়ার মধ্যে যদি কোনো রবিউল আব্বাস যখন আসে সেই দিনটা আসে রোজা রাখবে রোজা রাখবে রসুল আক্রম সাল আলু সাল্লামের জন্মদিন যদি মনে করে দিনটাকে সাহারি করিয়া রোজা রাখবে আর সেই দিন আল্লাহ জনাবাহ সালামের জন্য থেকে এই বেদনায় আমার বেহারা কোন প্রেমিকের কাজ নয় কোন মানুষ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তার জন্মদিনের উৎসব করা প্রেমিকের কাজ হইল মৃত্যু দিনটাকে স্মরণ করিয়া করিয়া বসিয়া কাঁদা বসিয়া কিহেতু জন্ম এবং দিবস একটা সেহেতু জন্মের আনন্দ পালন না করিয়া মৃত্যুর বেদনা পালন করা দরকার বুঝাইতে পারছি এই দেখে बुजा दे बर्तमान समय किस मानु आम आल एम नामदारी मानुष के उल्टा बुझाएं विभ्रांत कर উল্টা বুঝায় বিভ্রান্ত করা সেটার কয়েকটা কারণ আছে কতগুলো আছে এদের জ্ঞানের পরিধি আর কতগুলো বাবু এক পয়সা দেবেন আমার ভাইয়েরা এই আমরা রসুল আকরুম সাল্লি সাল্লামের ওয়ারিসাবে মানুষ আমাদেরকে মনে করে আমরা মানুষকে কারণ আমরা সবাই মুসলমান তো আমার ভাইয়েরা বাবু আমরা সবাই ভাই আমার ভাই যদি আমাকে দুঃশন ও মনে করে আমি কিন্তু ভাইকে দুঃশন মনে করব না আমি বলবাই আমার বুঝতেছে না আমাদের কোরআন এক আমাদের রসুল এক আমাদের আল্লাহ এক আমাদের কাবলা এক আমাদের মাঝাব এক আমাদের সব কিছু এক মাঝখানে কিছু কিছু বিষয়ে ছোট ছোট কিছু কিছু বিষয়ে এই ইংরেজের গোষ্ঠী যখন এই দেশ শাসন করতেছিল তখন মুসলমানদেরকে বিভক্ত করার জন্য এই জাতীয় बेपारू मान सामने उठिया मानुष के भाग करा बुझार बुझीनादाहरूपी नबीर तारीख जेहतु आज के रविराब ग এবং নুন আমি এই যে মিলা দুর্নী নিয়ে আলোচনা করা আমি জরুরত মনে করতেছি আমার বেহরা গ্রস্ত আগে শব্দের অর্থ বুঝেন এই শব্দের অর্থ হলো আনন্দ মিলাদ শব্দের অর্থ হলো জন্ম নবী শব্দ অর্থ হলো নবীজি এইটা তাহলে সেই দিন নবীজির জন্মের আনন্দ কোনো অবস্থায় পালন করা যায় না যদি পালন করতে হয় তাহলে নবীজির বিদায়ের বেদনা পালন করতে হবে কারণ দুনিয়ার রেওয়াজ আমরা দেখতেছি আমি আমি দিন যদি আমারে কেউ যদি মিথ্যা অপবাদ দেন তো কেয়ামতের ময়দানে আল্লাহাকে আদালত আপনার জন্য আছে আমার জন্য আছে সেইখানে ফয়সালা হবে ইনশাল্লাহ আমি মিলাদের পক্ষে তো আমি মিলাদের পক্ষে কোন গাথায় কয়ে আমি মিলাদ আমি তো মিলাদের পক্ষে আমার নবীর জন্মের মাহফিল অনুবাদ ঠিক আছে না নাই জি তো নবীর জন্মের মাহফিল এই কথাটার অর্থ কি আপনারা আমারে বুঝে দেন তো নবীর জন্মের মাহফিল অর্থ কি অর্থাৎ ওই মাহফিল যেই মাহফিলের মধ্যে নবীজির জন্মের বৃত্তান্ত আলোচনা করা হবে কি করা হবে আলোচনা করা হবে কারণ নীলা এটা আলোচনা করার জিনিস পালন করার জিনিস না জিনিস শুধু আলোচনা এটা আলোচনা করার জিনিস পালন করার জিনিস না সিরাতুন নবী পালন করার জিনিস শুধু আলোচনা যথেষ্ট না মনে থাকবে আমার বেহ মোবাইল যদি থাকে পকেটে আমার আজকের কথাগুলো একটু রেকর্ড করেন যদি ভুলে যান পরে আবার রিপিট করি করি শুনি মনে রাখতে পারবেন খেয়াল করতে পারবেন আমার ভেয়েরা নীলাজুন্নবি পালন করার জিনিস না পালন করা মানি বাস্তবে পরিণত করা যদি নবীর জন্মকে আপনি বাস্তবে পরিণত করতে চান তাহলে আমি আমার মায়ের প্রবেশ করি যেটা কি কেমন পর্যন্ত সম্ভব আমার বেয়েরা দোস্তাব তাহলে কি করতে হবে নবীজির মিলা আলোচনা করতে হবে কেন আলোচনা করা যাবে সমস্ত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলোচনা যেখানে হবে সেইখানে আমরা আশাবাদী আল্লাহর রহমত নাজিল হবে আমরা রহমতের বাগি হব তবে जन्मे आलोचना जन्म मध्य अलौकिकतालौकिकता अस्विकता शुने जर का इमान ना ईमान ग्रहण करीब जर का কথা বুঝেছি আমার বে অল্লাহু আলসালামের গর্বধারণ হুজুরি পাক সাল্লু আলী ওসালামের জন্মগ্রহণ সম্পূর্ণ অস্বাভাবিক তার প্রমাণ রসুল আকরম সাল্লু আলিউসাল্লামের দুনিয়াতে ঘনিষ্ঠ হওয়ার পরে হুজুরি পাক সাল্লু আলী আসলামের আম্মা খা আমেনা। অন্য মহিলাদের সাথে আলোচনা করছেন হে মহিলারা তোমাদের সন্তান গর্বে থাকা অবস্থায় তোমাদের অবস্থা ব্যতিক্রম হইয়া যায় তোমাদের কাছে কষ্ট কষ্ট লাগে ওজন ওজন লাগে তোমাদের কাছে খাওয়া দাওয়া ভালো লাগে না বুক পিপাসা লাগে না তোমাদের কাছে বমি বমি ভাব লাগে তোমাদের কাছে কষ্ট কষ্ট মনে হয় पेटर जे पास सतान थे से दिखे कल की हि घुमा कष्ट महम्मत जे हमारे पेटे छो एम कि नहीं आमार আমার পেটে আসে না হাবিব জনাবাহ সালামের মায়ের উদূরে অবস্থান করাটাও অস্বাভাবিক ছিল আমার বেস একটা মহিলার डिभारी छोट मऊत डी मिनि রাম্মান বলেন হে দুনিয়ার মানুষেরা আমার মহাম্মদ যে আমার সাল্লাহ আলী সাল্লাম আমার ফ্যাটের থেকে বমিষ্ঠ হয়েছে আমি বলতে পারি না আমার খবর নাই কষ্ট কাকে বলে ব্যথা কাকে বলে আমি দেখি নাই আল্লাহ আকবর তাহলে বলেন হুজুরে পাক সাল আলহামের ভূমিষ্ঠ হওয়াটা অস্বাভাবিক অলৌকিক কিনা मर बाले भवार्ज हुजूर पल्लामे नवबत प्राप्ति आग पर्तम अस्विक अलौकिक विषय आगे गांधी आलोचना कर लेने তাদের মধ্যে বেঈমান হইলে ইমান আনার আগ্রহ আসে বেআল হইলে আমলের উৎসাহ জাগে এই জন্য হুজুরি পাক সালামের জন্ম বৃত্তান্ত মানুষের সামনে আলোচনা করা কথা বুঝছেন না বুঝলেন তাহলে রসুল ইকম সাল ইসলামের জন্ম আর হুজুর পাক সালামের দরুদ দুইটা এক জিনিস না দুই জিনিস ও ভাই দরুদ আর মিলাদ দুইটা এক জিনিস না দুই জিনিস দুটা দুই জিনিস তো যেই মাহপিলের মধ্যে আর যে মাহপিলের মধ্যে মাহপিলের নাম হবে মাহফিল এ মিরাদুল নবী এখন তো আমরা সাইন লাগাইছি এই দোকানে তাজা কাশির গোস্ত পাওয়া যায় কিন্তু ভিতরে বিক্রি করি কুকুরের গোস্ত সেই মাহফিলের নাম হবে দর উৎস এখন তো আমরা মিলাদ মাহফিল নামে কত কয়েকবার দর উৎসরে পড়ি পথ সারাই দিই নবীজির জন্ম বৃত্তান্তের কুস্তি সবচেয়ে দুঃখের বিষয় হল বিষয় দুই নম্বর আপনারা কবেন হুজুর এতদিন শুনছিলাম মশোরিডেল দুই নম্বর দুই নম্বর আছে আপনাদের দরুদেরও এক নম্বর দুই নম্বর বানালেন আমার বেহসবাব দরুদের মধ্যে এক নম্বর দুই নম্বর আছে একটা মাইক্রোফোন দুই নম্বর কেন কয় মেড ইন চায়না ওয়ান টাইম আর আরেকটা দিছে কে হ্যাঁ ঠিক আছে এটা এক নম্বর কয় কেন এটা কেড ইন জাপান কয় এটা দুই নম্বর যেটা এটা টাকা আর এক নয় বছর এটা ছয় মাস পরে খারাপ হইলে না ওয়ান টাইম আর ওইটা দশ বছর পরে খারাপ হইলে আবার রিপেয়ারিং করি আবার ব্যবহার করা যাবে অতএব আমি দুই নম্বর নেব আমি এক নম্বর নেব আমার একটা গ্রাহকে একটা মাল করার ক্ষেত্রে যদি সে এক নম্বরটা নিবে না এক নম্বরটা নম্বর কেন বাসাই করব না আপনারা বলবেন হুজুর দরুদ শরীফের মধ্যে এক নম্বর দুই নম্বর কি দরুদ শরীফ এক নম্বর মেড ইন মদিনা দরুদ শরীফ দুই নম্বর মেড ইন আউট অফ মদিনা আর আমার বেহার দোস্তবা মেডিনা কি সালো আলাই মদিন পাক হতে মাকার হাল গল বিকমালিহি জান না জানি কি হালত মন্দির ও ভি কি পারি না আরে আমি আপনাদের বিশ্বাস না হইলে ওই হাট হাজারি কলেজ মাঠের আমার বয়ান একটা আছে ইসুফ দলেখার বয়ান মাদ্রাসা ছাত্রদের মোবাইলে পাওয়া যায় এটা আমি ফারি কি ফারি না সাল কৌম আমিন আলাফা মা জানি না রসুল্লাহ লাইকুম সালামনিয়া হবি লাইকুম গরিব রসুল গরিব والاكن امته تو خوش সলাতুল সালাতুল্লা আলাদি মুহাম্মদ সালাম সালিয়া সলাতুল্লাহ আল্লাহ মুহাম্মদ সালাম মোহাম্মদ আরে সলাতুল্লাহ সালাম ala badrer rasalat al hadi ওলানামো হাম গাছে বনের আরে মকর কাফের না শুনিল আমার দয়াল নবীর আল্লাহ সলে গোয়াল্লা সে নামো হাম্ম ফারি না ভরি জানে জান প্যু সালাম সময় বজমে হদায় খু সামিনা ভরি এ বি সালামালাইকা রসুল সালামালিকা ইহাবিব সালামালাইকা সালাইকা এহল আম্রিলে কি পার আমার বাইরা দু আমি ভরি দুদিনে কয় আমি বলে দরছুরি পড়ি না বলে আমি বলে রসুলের দুশ্মন ও বাই রস্তব আমি আপনাদের কছে চাই ইসা আমি নমাজ না বে নামাজি না বে নামাজি নামাজের মধ্যে দরদ শরীফ আছে না নাই নামাজের আখেরি বৈঠকে দরদ শরীফিটা পড়ি কি পড়ি না জি তাহলে একটা মানুষ যদি নামাজ পড়ে আপনি যদি তারে বলেন সে দরদ শরীফ পড়ে না কথাটা সত্য হইতেছে না মিথ্যা হইতেছে আমার পায়রা দস্তাবক কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে আমার জন্য আছে আপনার জন্য আছে এই মিথ্যা কথার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের কতগুলা কাটি আশিক উম্মতকে অযথা নবীদের দুশমন বানাই দেওয়ার কারণে আল্লাহ পাকের আদালতে জবাব দিতে হবে কি হবে না জিদবা একটা লাগুছে বলিয়া মায়াল ফি যুমিন আউলিন ইল্লা লাদাইহি রাকিমুন আতিক अकाउंटेंट फेर रेक होते गणना होते नाम शरीफ पड़ी अपनी कहें हजूर নামাজের মধ্যে আপনি দরিপ ছবি পড়েন আল্লাহ পড়েন কেউ পড়ে না আর আপনি নিজেও তো পড়েন আপনি খালি ইরাজ মাহবুলিয়া বালাগাল টানেন নামাজের মধ্যে তো আপনি আল্লাহ উল্লা সাল্লাহ ঠিক না ম্যিক জি আমার আল্লা যদি মানুষের বুঝে আব্দুল্লাহ আমার এই জোবানের থেকে নবীজি নামাজ পড়ত নিজ পড়তনি না খালি বারবার করতো না আমাদের কাজ দেখত না ছিলেন কি ছিলেন না অর্থাৎ অন্তর্ভুক্ত ছিলেন নবীজি নিজের উপরে নিজে দরুৎ শরীফ পড়তেন এবং নামাজের মধ্যে কি এবার বুঝি থাকলে বলেন তো আল্লাহ মেড ইন মোদিন পাকিস্তানো উর্দু তো মোদিনা উর্দু সালেনি আমার বেহামি কামালে সিরাজ বানানো ওই পুলিশ তা কিতাবের দিবা চার মধ্যে আসে চট্টগ্রাম মেডিনাল থেকে বাইরে এসে শুধু বাহির হয় নাই আমার নবী বলছেন এই দরুদ যদি আমার কোনো উন্নত শুক্রবার জুমার দিন আশিবার পাঠ করে আল্লাহ তার জীবনের আশি বৎসরের গুণামাফ করিয়া আমার সামনে বলতে পারে আমি তারা দশ হাজার টাকা পুরস্কার দেব এটা আদিসের মধ্যে নাই নবীজি বলেন নাই এই কথা যদি কোনো বাপের বেটা আমার সামনে বলতে পারে দশ হাজার টাকা পুরস্কার দেব আমি আবার শুনে এই দৌড় মুখস্থ করবেন মেডিনা কষ্ট করি জীবনে একদিন হইলেও কোন শুক্রবার আশীর্বাদ দৌড় সরিবে পাঠ করবেন সারা জিন্দগির গুনামা হইয়া সারা জিন্দগির গুনাম সারা জিন্দগির গুনামা হয়ে যাবে আমার বাইরা দু আরো আসেনি আরো আলা মেডির মধ্যে ছোট্ট ছোট্ট একটা আল্লাহিন আমার ভাই রাজুসাহ শরীফ আব শরীফ ইবনে মাজা নসাই এই ছয়টা বিশুদ্ধ আদিষের কিতাব এ নিশিয়া শরীফ যতগুলো হাদিসের কিতাবের মধ্যে আছে সমস্ত একবার এই দরুক শরীফ টা লেখা আছে আমার যে সমস্ত ভাই এরা মহাদ্দাম আসেন মহাদ্দ যেনারা হাদিস পড়ানকার না কথায় কথায় বলতেছি আমিও তো আপনাদের দোয়ারবার কথা বোহারি শরীফ যদি ক্লাসের মধ্যে একদিন ছাত্রদেরকে দশটা হাদিস পড়ায় দশ বার কমপক্ষে দরুৎ পড়া লাগে একজন মহাদেশ যদি ছাত্রদেরকে দৈনিক পঞ্চাশটা হাদিস পড়ায় পঞ্চাশ বার দরদ ছি পড়ে ডেলি পঞ্চাশ হলে মাসে কত কয়নি কয় না দেখল বছরে কত বছরে কত দরিফ তার আমল নামায় লেখা হয় এক বছরে অতচ আমি সমদালী রমতালী সেরমিয়া রেজমিয়া সেরমিয়া রেজমিয়া গালের বেটকাই বেটকাই কই রসুলের দুশ্মন দুঃস্মরূপ শরীফ পরে না আমার দরুদ শরীফ আপনার আমল থেকে যদি বেশি পাওয়া যায় তখন কেমনে জবাব দিবেন তো কাছে আমার বন্ধুরা এই জন্য মুখে টাল লাগিয়েছে বলিয়া মুখে যা আসে তা তো বলা যাবে না চিন্তা করি বলতে হবে তো আমার আমরা নামাজের মধ্যেও পড়ি নামাজের বাহিরেও পড়ি তবে নামাজের বাইরে যে দরদ পড়ি মেড ইন মদিনা সারা মেড ইন আউট অফ মদিনা পড়ি না কারণ মেড ইন মদিনা এক নম্বর মেড ইন আউট অফ মদিনা দুই নম্বর জোবান থেকে বেরেছে অনেক দরুদ সাহবাহা পড়তেন এগুলা মেডিন মদিনা আমার বেহরা নতুন গোলালু কেন আশি টাকা দিয়ে কিনলাম নতুন গোলালু দিই শিং মাছ দিই সুরি সুটকি একটা আছে মোটা মোটা শিং মাছ দিয়া নতুন গোল আলু রান্না করিলে এত মধুর তরকারি হয় আল্লাহ আপনারা কোনদিন খাইছেন কিনা না। যদি আপনারে কেউ যাওয়াত করে নতুন গোল দিয়া মোটা মোটা শিম মাছ দিয়া রান্না করি যদি আপনার সামনে প্লেট বাটি একটাতে পরিবেশন করে আপনি খাইতে বসি যদি এত সুন্দর সুস্বু তরকারি দিকে না তাকাইয়া শুধু কাঁচামরিসের বক্তা দিয়া খাইয়া ওঠেন গা সামী বর্তা দিয়া খাইয়া উঠেন তাহলে বোঝা যাবে আপনার জিভার রুসি ঠিক নাই আপনার জিব্বার কি নাই রুশি ঠিক নাই না হলে বারো জিনিস আপনি বর্তা খান কা। যারা আছেন আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করবো যদি দরদ শরীফ বেশি পড়তে চান আসর থেকে পর্যন্ত প্রতিদিন অন্তত পাঁচশো হলে যদি পাঁচশো না পারেন দুইশো দুইশো না পারলে হলেও শরীফ পড়বেন প্রতিদিন আসর থেকে পাক আপনাকে দশটা রহমদ্দান করবেন দশটা গুণা মাপ করে দিবেন আল্লাহাক আপনার জন্য দশটা মর্যাদার আসন বরাদ্দ করবেন ইসমাইল ইসলামের বংশ থেকে দশটা কৃত দাস করে দেওয়ার স্বভাব আপনার আমল নামাই লিপিবদ্ধ করে দিবেন দরুদ ছোট হতে পারে মনোযোগ আছে যত বড় জটিল কঠিন রোগ হোক না কেন আমার ছোট ভাইরা ও মুরব্বি আেরাম ও যুবক ভাইরা শিক্ষিত ভালো করে শুনেন। আল্লাহাক আপনাকে জটিল কঠিন আপনি কি করবেন এই এক কষ্ট হবে লক্ষ লক্ষ টাকা ডাক্তারের দিতেছেন যে সেখানে পানি এক গ্লাস সামনে নিয়ে বসবেন আল্লাহ ফুক দিবেন ফুক দি আল্লাহ সাফি করি ফেলবেন এইভাবে সাত দিন করেন এইভাবে চোদ্দ দিন করেন আল্লাহ ইনসা আল্লাহুল আল্লাহ একুশ দিনের উপরে যাবে না আপনার রোগ আল্লাহাক চিকিৎসা করিয়া দিবে আল্লাহ সাল্লি আলা। আমার বেহরাজ নামাজের বাহিও আমরা পড়ি কিন্তু এক নম্বর গুলা পড়ি দুই নম্বর গুলা না এইজন্য আমাদেরকে দোষারোপ করে আমরা সেটা বোঝানোর জন্য আজকে আমি আয়াতিটা তেল আগ করছি আল্লাহ যা নিতাব আল্লাহরুল বলেন দুনিয়ার মানুষেরা তোমাদের কাছে আসছে তোমাদের কাছে আসছে কি এসছে কিতাবুন আমার কোরআন ও নুর উম তোমাদের কাছে আসছে নূর একটা আলো কিতাবুম মুবিন এবং সুস্পষ্ট একটা কিতাব আমার বেহরাজ আহাব যদিও কিছু কিছু মুফাসরিন এটাকে আত্মত্বপ স্তিরি বলছেন তবে জমুরে মুফাসরিনে কেরামের মতে নূর দ্বারা মহাম্মুর রসুল্লাহ উদ্দেশ্য আর কিতাবে মোবিন্দার কোরআন শরীফ উদ্দেশ্য আমার আমার প্রশ্ন হইলো আল্লাহাক আব্বুল আলমিন রসুল আকাল্লাহ ইসলামের নামটা তো আরবি এবং কোরআন শরীফের মধ্যে আছে মোহাম্মদও আছে আহম্মদও আছে রসুল আছে আসে আল্লাহাক সেগুলো না কইয়া রসুলকে বুঝানোর জন্য নূর শব্দ আনিল কেন নূর অর্থ আলো আলো আলো ছাড়া বই পড়া যায় না বুঝি থাকলে বলেন আমাদের ছেলেরা সন্ধ্যার সময় যে লেখাপড়া করার জন্য যে রুমের মধ্যে বসে সেই রুমের মধ্যে ঢুকি আগে বাত্তি জ্বালায় না আগে বই পোলে কারণ আলো ছাড়া আলো ছাড়া যেরকম বই পড়া যায় না শিক্ষক ছাড়াও বই বুঝা যায় না শিক্ষক ছাড়াও বই বুঝা যায় না তাহলে শিক্ষক আলোর মতো। শিক্ষক কিসের মত আলোর মত মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহাম মানুষের জন্য প্রফেসর বানাইয়া পাঠিয়েছেন ইন্টারন্যাশনাল প্রফেসর বানাইয়া পাঠিয়েছেন এই জন্য আল্লাহ ফাকবুল আলম হুজুরে পাকসল্লাহসাল্লামকে নোর হিসাবে আখ্যায়িত করছেন কি বোঝানোর জন্য উস্তাদ বুঝানোর জন্য শিক্ষক বোঝানোর জন্য আমার বেড়া যেমনি ভাবে বই খোলার জন্য বই পড়ার জন্য আলো দরকার তেমনি ভাবে বই বুঝার জন্য শিক্ষক দরকার এই শিক্ষক আলোর সমতুল্য এই জন্য আল্লাহাকাল আলোকেই আখ্যায়িত করছেন ও বেহরা দোস্তা আর একটা কথা আছে হুজুরে ফাক সাল্লা ভাইসাল্লামকে আল্লাহাক নূর বললেন কেন নূর কেন বললেন আপনারা আমাকে একটা কথার উত্তর দেন আসল মানুষ রুহের নাম না শরীরের নাম নিচে কি করো খা দাও তাহলে আসল মানুষ রুহের নাম না শরীরের নাম রুহের নাম তাহলে বুঝি থাকলে বলেন আসল নবী রুহ না শরীর আসল নবী কি আমার নূর কে তৈরি করছেন অর্থাৎ আমার রুহ কে তৈরি করছেন আমার বেহরা রসুলিয়া ইসলামের রুলারক নুর রসুল্লাহ ইসলামের রুহ মুবারক কি এই নূর মানি মোহাম্মদ রসুল্লাহাল এই কথার দ্বারা আপনারা কি বুঝলেন আমাদের সমাজের মধ্যে যে একটা ঝগড়া আছে ঝগড়া আপনাদের দিকে আছে কিনা না। আমাদের এলাকায় একটা ঝগড়া আছে এই এই জন্যই তো কি হয় ঝগড়া হয় নুর ওয়ালারা মাটি কইতেও তৈরি না মাটিওয়ালারা নূর কুইতে তৈরি না আমার প্রশ্ন হলো আপনারা যে ঝগড়া করেন আমি আপনারা যে ঝগড়া করেন গ্রহ মুবারক আর একটা হলো করেন আগে এইটা আমার উত্তর দেন আপনারা কেউ যে মাটি করতে চান আর কেউ নুর করতে চান কোনটাতে নবীজির গ্রহ মুবারক কেনা শরীর এটা আগে ঠিক করেন আমি আমার অবস্থান ব্যাখ্যা করতেছি যে আমি আল্লাহর রসুল মোহাম্মদুর রসুল্লাহ মুবারক রসুল্লা না পাকের একটা হুকুম আল্লাহাকের একটা আমর হুকুমের শরীর থাকেনি এই যে একটা আদেশ দিলাম আদেশ এটার শারীরিক গঠন আছে না বড় আছে এটা ধরা যায়নি না তাহলে অন্য সমস্ত মানুষের রুহু এটা আল্লাহ একটা নির্দেশ মাত্র গায় কি আল্লাহ সমস্ত কায়নাতের সৃষ্টি করার আগে আল্লাহ এটাকে একটা জিসিমের আকারে নুহ কে আল্লাহ বানাইছেন আল্লাহ কি করছেন বানাইছেন হুজুর পাকসুল্লাহামের রুহ মুবারক সৃষ্টির এবং আমার ভাই রাজুসব তাহলে আমি আমার অবস্থা আপনাদের সামনে পরিষ্কার করলাম আল্লাহ হাবিব জনাবাহ সালামের রুহু মু রুহুকে নূর মানে নবীজির রুহুকে কি মানে নূর মানে ও বেহরাজ আসল নবী রুহের নাম না শরীরের নাম রুহের নাম আসল নবী রুহের নাম অতএব কারণে আসল নবীর নুরমানি অর্থাৎ আসমানে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমা নবদ্যানব সব কিছু সৃষ্টি করার আগে আল্লাহা কব হুজুর পাক সালামের রুহ মুবারককে আল্লাহাক আপন কুদর আপন জায়গায় না জমিনে না কোথায় জানেন কোথায় আল্লাহ মুবারকুল কোথায় কোথায় কোথায় বানাইছে শরীর মুবারকটা বাইরেছে কোথার থেকে মা আমেনার থেকে মা কোথায় তৈর হয়েছে মা আমেনার গর্বে আমার বেহরাজ হুজুর শরীর মুবারক আল্লাহা কি দিয়া তৈরি করছেন ও বেহরাদ অন্য অন্য মানুষের শরীর আব্বা এবং আম্মার বীর্য সেই সাথে কবরের মাটি আপনাদেরকে শুনাই মা ও আনা হ্যালো আমার বানাই নিয়ার কথা নেই আমি মারপেটে তুমি শিখিয়েছি হ্যাঁ হাজার যদি একটা বুলাই এরামে ছাড়বো না নাই ছাড়বো আবার বলতেছি কালামীতি খা হতা হত आल्लर हबीब बोलें दुनिया मानुसा मानुषि तक अल्लाफा जिब्राहिमे कह जिब्राहि मानुषा तैयार करते मानुषार कबर जो से कबर जैगा তার মায়ের ফেটের মধ্যে তার মায়ের গর্বের মধ্যে তার নাবির সাথে মিশাইয়া দে এই নাবির সাথে যেই কবরের মাটি মিশানো হয়েছে সেই জায়গাতে তার কবর হবে অন্য কোথাও হতে পারবে না এইজন্য। আমার বাইর আর দুইটা জায়গা আল্লাফা কর্তৃক সিলেক্টেড দুনিয়ার মানুষের সেখানে কোনো হাত নাই একটা হইল মরবে আর একটা দফায় কবর হবে আল্লাফাক্তিডিত আল্লাহ করেন যেই যেই জায়গার মাটি তার মায়ের পেটের মধ্যে তার নাবির সাথে মিশাইয়া দেওয়া হয়েছে সেই জায়গাতে তার কবর হবে দেখেন সামনে কি কয় নীজি আনা মানুষ আছে নি ও আনা অর্থ কি এবং ও আবু বকরিনু অর্থ কি এবং ওমারু এবং অমর খুলিক অর্থ কি না আমাদের তিনও জন কেবাজন হয়েছে আমাদের তিনোজনকে বানানো আছে মিন্তর বাতিন এক মাটি দিয়া এমন কি আমরা সেই মাটির মধ্যে তিনজন দাপন হব সেই মাটির মধ্যে আমরা তিনজন জন কি হবো দাপন হবো আমার হাবিবসুল্লাহ সাল্লাহ আলী করেন দুনিয়ার মানুষেরা গোটা পৃথিবীর মধ্যে ফানি আর ফানি ছিল এমন একটা সময় ছিল গোটা পৃথিবীর মধ্যে থই থ করতে পানি কোথাও মাটি নামে नाम गन्द छा कौम टूपी जो अल्लाह रबुल आलमीन बोलें इच्छा कर लिखा मानुष बनाबान राबो क তোমরা যেরকম ছেলে বিয়ে করানোর আগে ছেলের বহু এর কোথায় রেখবে ছেলের বউ গোসল করবে কোথায় ফেঁকানা ফস্রাফ করবে কোথায় ঘুমাবে কোথায় এই জন্য ঘরের মধ্যে রুম না থাকলে আরেকটা রুম বানানোর চেষ্টা করো নতুন নতুন করে ঘর দেওয়ার চেষ্টা করো ঘরের পিছনে টিউবওয়েল বসাইয়া সেখানে গোসলখানা বানানোর চেষ্টা করো সেলেরে বিয়ে করানোর আগে আল্লাহ ফাকবুল আলমিন কয় আমি যখন মানুষ বানানোর চিন্তা করলাম এই মানুষ থাকবে কোথায় হাঁটবে কোথায় বসবে কোথায় খান খাই কোথায় পানির মধ্যে তো কিচ্ছু করতে পারবো চিন্তা করলাম উদ্যোগ নিলাম কিভাবে উদ্যোগ নিছে আল্লাহ ফার্কুল আলম জিব্রাইলকে ডাকিয়া হে জিব্রাইল গোটা পৃথিবীর মাসখান কোন জায়গাটা নির্ণয় করিব্রাইল এক মিনিটের ভিতরে গোটা পৃথিবীর মাঝখান নির্ণয় করিয়া রবীন্দন কেমন আল্লাহ সৃষ্টি করছে আল্লাহের জন্য কোনো ব্যাপার না আল্লাহা কাবুল আলমিন বলছে ও ফানি তুই ডেউ হইয়া যেউ সঙ্গে সঙ্গে একটা ডেউ হইয়া গেছে আমার বেয়েরা এই ডেউ ওইটা আল্লাপা কাবুল আলমিন সেখানে স্থির করে রেখেছে ডেউ ওইটা মিলায় না এবার এখন আরেকটা ডেউ হক এবার পাশে দিয়ে আরেকটা ডেউ হয়েছে দনোটা ডেউরি আল্লাপা কাবুল আলমিন কয় দেোজন সামনের দিকে অগ্রসর হক দনোজন ডেউ যখন সামনের দিকে অগ্রসর হয়েছে একটা ডেউ আর একটা ডেউরের সাথে আসি খাইছে ধাক্কা ধাক্কা খাইয়া সেখান থেকে একটু ফেনা তৈয়ার হয়েছে ফেনা ফেনা কচুরি ফেনানা ফানির ফেনা যেটাকে আর ওই ভাষায় জবাদুর বাহার বলা হয় ফানির ফেনা তৈরি হয়েছে আল্লাফা কাবুল আলমিন টুকরায় পরিণত হয়েছে মাটির টুকরা আমার ভাইয়েরা দোস্ত এই মাটির টুকরা তৈরি হওয়ার পরে আল্লাহাক আরেকটা ঢেউ সৃষ্টি করছে এই ঢেউ দিয়া মাটির টুকরাই এটার মধ্যে ধাক্কা লাগাইছে ঢেউয়ের ধাক্কায় পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটির টুকরা দুই ভাগ হয়ে গেছে সেখানে স্থির হইয়া যা নড়াচড়া করতে পারবি না আরেকটা ফাঁড়ির ডেউ বানাইছে এই ডেউ দিয়া ধাক্কা দিয়া বাকি মাটির টুকরাটারে নিয়ে মদিনাসরীছে যে মাটির টুকরাটাকে আল্লাহাক সর্বপ্রথম বানাইয়া সেখানে স্থির করিয়ে রেখছেন পরবর্তীতে এই মাটির টুকরা দিয়ে আল্লাহাক তিনটা কাজ করছেন কয়টা কাজ মনে থাকবে তিনটা কাজ করছেন এক নম্বর কাজ করছেন এই সেন্টার অফ ওয়ার্ল্ড এ গোটা পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটির উপর আল্লাহ আল্লাহ ফেরস তাদেরকে দিয়ে একটা ঘর বানাইছেন ঘর ঘর কাদের দিয়া এই খানায় কাবা বাইতুল্লাহ এই বাইতুল্লাহ দশ বার নির্মাণ এই দশ বারের মধ্যে প্রথম নির্মাণের কারিগর ছিল মেস্তেরি ছিল আল্লাহ ফাঁকের ফেরেশ তারা আল্লাহ ফাঁকের বুল আলমিন ফেরেশ দিয়া পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মাটির উপরে একটা ঘর বানিয়েছেন এই ঘরের নাম খানায় কাবা আমার বেহরা এই খানায়ী আল্লাহাকাল ছিলেন ওই তিন চল্লিশ হওয়ার সময় জিব্রা কাবার নিচের মাটি এক চিমটি নিয়া রসুলিয়া নাবির মধ্যে মিশাইয়া দিছে আবু বকর যখন মায়ের গর্বে ধারিত ছিলেন ওইখানে নিচের মাটি জিবাহাম আবু বকরের নাবির মধ্যে মিশাইয়া দিছে অমর যখন মায়ের গর্বে দাড়িতে ছিলেন জিব্রাহাম ঐখানায় কাবার নিচের মাটি নিয়া অমরের নাবির মধ্যে মিশাইয়া দিছে এই জন্য হুজুরে পাক সাল্লা সাল্লাম কয়। যেই মাটির জন্ম সেই মাটিতে মরণ কেমনি হলো ওই যে ফানের ডেউ এর ধাক্কা দিয়া আল্লাহা পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটিটাকে ফানের ডেউ ধাক্কা দিয়া দুইটা ভাগ করিয়া একবার যেখানে বানিয়েছেন সেখানে স্থির করে আর এক বাকি না শরীফ নিয়ে রাখছে কারণ আল্লাফাকবে আইন অনুযায়ী আমার বন্ধু যেখানে সেখানে আমার বন্ধুকে দফন করতে হবে এখন আগে থেকে ও জন্মের মাটি যদি আমি মদিনা শরীফ নিয়ে রাখি তাহলে আমার বন্ধু যেই মাটির তৈরি সেই মাটিতে দাফন কেমনি হবে এই জন্য আল্লাপাকিম ব্যবস্থাপনায় রাটি পৃথিবীর ইতিহাসের সূচনায় মদিনা শরীফ ইয়ার একসলমান ঘরের মধ্যে কোথায় মনে মনে খুশি মনে মনে খুশি আমার বেহরা মনে মনে খুশি কি জন্য খুশি রসুল যেহেতু আমার দফনত আমার ঘরে হবে নবীজির পাশে হবে আমি হুজুরের জীবন সঙ্গিনী হুজুরের জীবন যেরকম হুজুরের পাশে ছিলাম ওরে আলমে বল চকের স্বামীর পাশে শুইয়া শুইয়া কাটাইতে পারবো মনে মনে কি খুশি আল্লাহ না পুরানু আমার বেহরা দুই বছর চারি মাস হজরত আবু বকর সিদ্দিক কিছু বেশি বা কম হজরত আবু বকর সিদ্দিকু খেলাফত পরিচালনা করলেন এমতে একদিন আয়েশা জিজ্ঞাসা করে আব্বা জান বিনা এই অসময় কোথার থেকে কি মনে করি এসলেন আবু বাকর কয় বাবা তোর কাছে একটা জিনিস বিখ্যাত হওয়ার জন্য আসছি এমন করেই কেন বলতেছেন আমি তো আপনার মেয়ে আমার কাছে আপনি বিখ্যা চাইবেন কেন আমার কাছে আপনি আমার জানটা চাইলেও তো আমি হাজির করে দিতে প্রস্তুত আজরা তাবু বা দেখলে দিল্লাম মা আমার সারাটা জীবন সব কোরবান করে দিয়েছি সব বিলীন করে দিয়েছি আমার স্থাবর স্থাপর একটা সুস পর্যন্ত একটা সুস আমি রাখি নাই মোহাম্মদুর রসুল্লাহ দিয়ে দিছি আমার গায়ের মধ্যে একটা ভালো দামি কাপড়ের জামা ছিল আমি সেটা বিক্রি করি মহাম্মদ রসুল্লাহ বলছিলাম আমি তো ওই মানুষ গাড়ো সুরের মধ্যে সাপের পিসের আল্লাহ একবার যন্ত্রণা আমার গোটা শরীর টন টন করতেছিল রাখছিলেন যে কোন এক রাত্রে তুমি আর আমি মদিনার দিকে হিজরাতে বাই হবে আমি তো ওই মানুষ যে ছয় মাস ফিটকে বিচার সাথে লাগাই নাই গভীর রজনীতে আল্লাহ হাবিব আসি একবার মনকে বুঝাইতে না। আজকে দুই বছরের থেকে কিছুকাল কিছু সময় বেশি হয়ে গেছে আল্লাহ হাবিব জানাবি রসুল্লাহ আমাদের থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ হাবিবকে দেখি না আমার মনের তুমি যদি আমাকে একটা কবরের জায়গা ভিক্ষা দাও তাহলে আমি বরজকের হায় আল্লাহ হাবিবের পাশে ঘুমাইয়া ঘুমাইয়া ডাইতে পারি জান আমি আপনাকে প্রতিশ্রুতি দিলাম আমি যদি জিন্দা থাকি আপনি আমার আগে আমি নিজস্ব ব্যবস্থাপনায় আপনারা সেখানে দাফন করব। আর যদি আমি মরে যাই আমি ওসিয়া যাবো আপনার পাশে হয় আমি ওসিয়া যাবো রাজিয়া নিজস্ব ব্যবস্থাপনায় আব্বাকে স্বামীর পাশে দাফন করাইয়া দিচ্ছেন এবার খলিফা হইসেন হজরতুল খতাব রাজিয়া দশ বছর কয়েক মাস উনি খেলাফত প্রতিষ্ঠা করছেন এই এমতেকালের মাসখানিক আগে ঘরে উঠছে পর্দার আড়াল থেকে হজরত দিকে আল্লাহ সালামের জবাব দিয়া জিজ্ঞেস করে ফলিফাতুল মুসলিম বিনা নুঠে সে সময় আমার এখানে কি উদ্দেশ্যে আসলেন হজরত অমর ফারুক রাজি আল্লাহ ওই সেই কথা আবু বকরের যে কথা আমাদের আয়ুষ অল্লা বলেন এত বড় মানুষ যার সম্পর্কে আমার স্বামী বলছিলেন লালকানা বা আদিন বিজ্ঞানের নবী এসত তাহলে আমার নবী হইত সেই মানুষটা আমার কাছে কতদূর জায়গা চায় আমার কাছে লজ্জা লজ্জা আমি কেমনে তাকে বিমুক্ত করি কেমনে তাকে ফেরত দি এই জন্য ও আদা করছি হলি বাতুল আমি যদি চিন্তা থাকি আমার নিজস্ব ব্যবস্থাপনায় আপনাকে সেখানে দাফন করব। আর আমি যদি মরে যাই তাহলে আমি ওসিয়া যাব আপনাকে দফন করার জন্য দফন করছেন আমার বাইরাত সেখানে এই গরের মধ্যে মোট কবর সাতটার জায়গা আছে রসুল আক্রম সাল্লাহামের জীবন দশায় আম্মাদ আয়স দিকার্জি আল্লাহ যে সেখানে ইসাতে যখন ঈসা ইসলাম তো ইসা আল ইসলামের তাহলে আয়েশার সেখানে শোয়ার আর জায়গা নাই আল্লাহ ফাকবুল জন্য বলছিল আয়সা সেই কবরের মাটি দিয়া তোমাকে বানানো হয় নাই সেই কবরের মাটি দিয়া বানানো হয়েছিল আমার বন্ধু মোহাম্মদ সাল্লাকে এবং দুই খলিফা আবুবেন এবং এতক্ষণের লম্বা আলোচনার দ্বারা কি বুঝলেন আপনারা রসুলিয়া কমসাল ইসলামের শরীর মুবারক কিসে তৈয়ারী আমার ভাইরা মাটি শলিয়া কল্যাণে সেই মাঠে দি বানাইছে আমার কুল্লা দি বানাইছে সেই মাটি না এই মাটি তো পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটি এই মাটি খানায় খাবার নিচের মাটি এই মাটি আদব গাহি রে আজার সেনা আদবা আজার সেনা জুকরি আমার বেহরা আল্লাপাকে এই পৃথিবীর মধ্যে এই মধ্যে এই মাটির চেয়ে সম্মানী আর কিছু নাই এই মাটির চেয়ে সন্মানি আর কিছু নাই মনোংশ হুজুর পাকসলামক কি নুর মানি আলো লাইটি কত ভাবার কয় না কত ভাবার দশ প আলোকিত করছে না করেন অবী মোহাম্মদারকের ভিতরে রঘু নামের যে লাইট চব্বিশ ঘন্টা প্রজলিত অবস্থায় ছিল এই লাইটিটা তো কোটি কুটি কুটি কুটি ওয়ার্ড ওয়ার্ড সম্পন্ন বাল্বের মতো একটা জিনিস বুঝাই হুজুর রুহ মুবারক নূর হুজুরফাকালামের শরীর মুবারক মাটি নবীজির শরীর মুবারক মাটি হইয়াও নবীজি নূরে মজাসম হইতে পারেন শরীর মুবারক মাটি নুরে হইয়াও নূরে কি নূরাই আরে মোবাইল আছে দেখেন এখন লাল দেখা যায় এখন লাল দেখা যায় যদি বাল্বা নিবে দেওয়া হয় এটার মধ্যে ব্যাটারি আরো বেশি হয় যদি এই বল ইটার ওয়াটারও বেশি হয় শরীরের বাইরে তো হুজুর সালামের শরীর মুবারকের ভিতরে হুজুরফাজের রুহু মুবারক এইটার কারণে চব্বিশ ঘন্টা হুজুরামের চেহারা মুবারক শরীর মুবারক জল জল ঝল জল এইটাই নুরে মজা شاشر ريال شاشر ريال اي جنة حضرت جابر رضي الله عنه قال قلنا رأينا إلى وجه رسول الله صلى الله عليه وسلم مرة في ليلة البدر ثم إلى القمر في ليلة البدر বলেন আমরা পূর্ণিমার রাত্রে একবার আকাশের চাঁদের দিকে তাকাইতাম আরেকবার নবীজির চেহারার দিকে তাকাইতাম আমি যাবের খুদার কোসন করে বলতেছি পূর্ণিমার চাঁদের ছেলে আমার নবীজির চেহারা বেশি সুন্দর أمر بيراد أستاذ باب حضرت أمي صلما رضي الله عنهم المؤمنين حضرت أمي صلما رضي الله عنها أمي حضرت أمي صلما رضي الله عنها دون زمان আমরা সুইচ এবং সুতা নবীজির চেহারার সামনে চলে যেতাম আল্লাহ হাবিবের চেহারা আলোর মধ্যে বসি সুইচের চিত্র দিয়া সুতা ঢুকাইয়া সিলাই কাজটা শেষ করে নিয়ে আসতাম আমার বেহরাব বুঝি থাকলে বলেন আপনাদের দেশে রুটি বানানি রুটি বানানি রুটি বানানোর জন্য খামির বানানি খামির এই খামিরিটা তার লবণের ওনটা তিনি না না সিমটাই লবণ বাইর করতে পারবেন আমার বেয়ের দোষ অবাক ভাবে রুটির খামিরের মধ্যে আটাও আছে পানিও আছে লবণও আছে হয়তোবা আটা দেখা যায় পানীয় লবণ দেখা যায় না আল্লাহ হাবিব জান সার্বক্ষণিক আলোকিত ছিলেন এই জন্য হুজুর ফা সাহাকে নূরে হয় এতক্ষণের আলোচনার দ্বারা কি বুঝলেন হুজুর ফাখসালাম নূর যে এই কথা উঠি হুজুর ফাখ সাহসাল্লাম মাটি যে এই কথা আবার মাটি হওয়ার পরেও হুজুর ছিলেন এই কথা কথা বুঝছেন না বুঝলেন নাই তাহলে আজকের পরে নবী নূরনা মাটি এটা নিয়ে ঝগড়া করার আর সুযোগ আছে এরকম ভাবে দরুৎস্বরূপ নিয়েও করার সুযোগ দরুদের সবাই দরুদ পড়া হবে তবে দরুদ এক নম্বর গুলা পড়া করা যাবে দুই নম্বর না কথা বুঝছেন না বুঝেন নাই যদি এক নম্বরের ক্ষেত্রে দুই নম্বর পড়েন সেটার নাম হবে আর মিলাদের নাম দিয়া ধরো শরীর আল্লাহাক আমাদেরকে সমস্ত বেদারাত থেকে বাঁচার কফিক দান করেন আল্লাহাক আমাদেরকে সাথে সজ্জিত করে দেন দলুৎরিফ পড়তে পড়তে যেন দুনিয়ার থেকে যেতে পারি আল্লাহাক আমাদেরকে তৌফিক দান করেনা আলমিন